আবদুল্লাহ ইবনু মুগাফল রদিল তালন হতে বর্ণিত তিনি বলেন আমরা খাইবার দুর্গ অবরোধ করেছিলাম কোন এক লোক একটি থলে ফেলে দিল তাতে চর্বি ছিল আর আমি তা নিতে উদ্যত হলাম হঠাৎ দেখি যে নবী সাল্লাহ আলাম দাঁড়িয়ে আছেন এতে আমি লজ্জিত হয়ে পড়লাম